বিসমিল্লি রহম্য রহিম বরু নয় বিসমিল্লি রহম্য নির্হী ইদ স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 ইনহ কনফী অহ্লি মসূরা ইনহু হল ইন্ন রহ ক্যবিহী বসরা ফিমু বিশো ওই লি ম সুন্ন পব হুম لا মিনু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 الله الله عليه بعد بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا السماء شقت وأذنت لربها মহমদর وإذا তলবসলিম কজিরা وألقت ما فيها ওলকাতফল এবং এই উভয়ের মাঝে যা কিছু রয়েছে আর যে কেউ রয়েছে সমস্ত সৃষ্টি জগৎ ধ্বংসশীল আল্লাহাবুল আলমিন একমাত্র সৃষ্টিকর্তা এবং তিনি তার নিজের নির্দেশে এ সমস্ত কিছুকে ধ্বংস করবেন একমাত্র বাকি থাকবেন রব্বুল আলমিনের সত্তাওয়াজ হর্বে কাজ দিন পৃথিবী ধ্বংস হবে সেই দিন থেকে আখেরাত পরকাল কায়েম হবে আর সেটা তখন শুরু হবে প্রতিদান বদলার জগত বদলার সময় আর যতদিন দুনিয়া আছে আর প্রত্যেক মানুষের হায়াত আছে ততদিন পর্যন্ত কাজকর্মের সুযোগ আছে ইমান আমলের সুযোগ আছে দিন দুনিয়ার উন্নতির সুযোগ আছে আল্লাহ বলে যান আমাদেরকে যতদিন দুনিয়ায় রেখেছেন ততদিন ইমান এবং নেকামলের ওপর প্রতিষ্ঠিত রাখেন এবং যখন আল্লাহ দুনিয়া থেকে নেবেন ইমান তৌহিদ এবং সন্নতের ওপর যেন আল্লাহ রবুল আলম দুনিয়া থেকে গ্রহণ করেন এবং রাবুল আলমিন বদলার জগতে ইয়াম উদ্দিনে যেন আমাদের হিসাব সহজ করে দেন এবং আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে জন্নতুলফির দোষ দান করেন জাহান নামের আজাব থেকে আল্লাহ রবুল আলমিন দূরে রাখেন সাল্লাম সালাম নাজুরফাইনে মহম্মদ রসুল্লাহ সালি সালামের উপর যার অনুসরণই রয়েছে ইহকাল পরকালে সার্বিক কল্যাণ তাকে যারা জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করেছে তাদের যেমন পারলৌকিক জীবন সুন্দর হয়েছে তেমন ইহ জগৎ দুনিয়াও সুন্দর হয়েছে সার্বিক কল্যাণ আমাদের রয়েছে প্রত্যেক মানুষের সার্বিক কল্যাণ রয়েছে রসুল আল্লাহ সাল্লাম যিনি রহমতুল্ল আলমিন তার ইতিবাই فل کر نام ہو سام شکت ایک سورا, ای سورا, سورا, ای سورا جور اللہ صلی জীবনে جیب نے ছোট ছোট্ট আয়াত বাহ্যিক দিক থেকে এটি হচ্ছে বা আয়াতগুলির লক্ষণ আকিদার সম্পর্কীয় আলোচনা আল্লাহ অথবা আখেরাত যেগুলি দীনী ধর্মীয় বিশ্বাসের বিষয় আকিদার বিষয় এগুলি নিয়ে আলোচনা যদি থাকে অর্থের দিক থেকে এটা হচ্ছে একটি লক্ষণ মকক্ষী আয়াত বা মক্কী সুরার এতে রয়েছে পঁচিশটি আয়াত পঁচিশটি আয়াত রয়েছে এই ছোট্ট সুরার আজকে তফসির করব ছয় জিল হজ চোদ্দশো উনচল্লিশ হিজড়ি ইনশা আল্লাহ তালা আবার হজের পরে ঈদ আজহার পরে কোরবানের পরে আবার আমাদের তফসির ধারাবাহিক শুরু হবে বাকি আম্মাপাড়ার যে সুরাগুলি রয়েছে সেগুলির শুরু করি আমাদের সুরা এন শেকাক এর এই সুরার নাম হচ্ছে সুরা আল এন শেকাক এন শেখাক মানে ভাষায় বা গ্রামারে এই শব্দটি বা এই নামকরণটি হয়েছে প্রথম আয়াতে এজাস মাউন সাক্ষাত রয়েছে এই থেকে এনসাক্ক কোন কিছুর ফেটে যাওয়া বিদীর্ণ হওয়া আর সাক্কা অসুক মানে ফাটিয়ে দেওয়া ফাটিয়ে দেওয়া সাক্ষা অসুকর এ অন্য অন্য অর্থ থাকে কষ্ট দেওয়া কষ্টের কারণ হওয়া কারণ আঘাত না করলে ফাটেনা আঘাত না করলে ফাটে না ঠিক তেমন মানুষকে কষ্ট কখন দেওয়া হয় আঘাত করে কষ্ট দেওয়া হয় হয় অস্ত্রের আঘাত দিয়ে কষ্ট দেওয়া হয় আর না হলে জবানের ভাষার আঘাত করে কষ্ট দেওয়া হয় জি হ্যাঁ হয় যারা সেনান আর না হলে যারা লিসান আর ওই ভাষাই প্রসিদ্ধ দুটি কথা সেনান মানে হচ্ছে তরবারি বা ধারালো অস্ত্র হয় অস্ত্র দিয়ে আঘাত করলে মানুষকে কষ্ট হয় ফাটল ধরা আর না হইলে কথার দ্বারা জবান দ্বারা জিভার দ্বারা আঘাত করলে কষ্ট দেওয়া হয় বা ফাটল ধরে সম্পর্কে ফাটল ধরে সম্পর্কে কখন ফাটল ধরে মারামারি করেননি বাহ্যিক কিন্তু আহ কথার আঘাত করে সম্পর্কে কি করেছেন ফাটল ধরিয়েছেন তো এই জন্য আকোষের বিরোধ কে ঝগড়া বিবাদ বলা হয় দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মাঝে যে সম্পর্কের অবনীতি ঝগড়া বিবাদ বা এডজাস্টমেন্ট হচ্ছে না মিল মোহাম্বত হচ্ছে না সেকাক বলা হয় জি হ্যাঁ হাকা মামিন ব্যবস্থা করো মেলা বার চেষ্টা করো ওরা নিজেরাই যদি এসব কথা ক্ষেত্রে সেকাক বলেছেন তারপরে যারা সেকাক শব্দটি কোরআন করে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারিত হয়েছে এটা তো পারিবারিক জীবনের ক্ষেত্রে জি হ্যাঁ ক্ষেত্রে জি হ্যাঁ যারা কোরআন মেনে চলে না রসুরামের আদর্শ অনুযায়ী চলে না নাম দহাই তো দায়ী রসুর কিন্তু অন্য কাউকে রসুরের মতো করে মানে অন্ধ অনুসরণ করে অন্ধভক্তি অন্যের জি অন্ধভাবে ওহি মানতে হবে কারণ হচ্ছে দলি রসুল্লাহ সাল্লা কথা কাজী হচ্ছে দলিল সুতরাং অন্ধমে মানতে হবে দলিল করোনা পৃথিবীর আল্লাহ রবুল আলমিন ওই সব লোকদের ক্ষেত্রে যারা সিরকের রাস্তায় চলে গেছে অথবা বিদাতের রাস্তায় গিয়েছে তাদের ক্ষেত্রে তারা যদি তোমরা যেমন ইমান নিয়ে এসেছ কাদেরকে সম্বোধন করা হচ্ছে রসুর উল্লাহ সাল্লাম আর সাহাবাহিকাম প্রথম রসুরালাম ইমানকে তারপরে তার সাথী সঙ্গে যেহেতু বহু দিয়ে সম্বোধন রয়েছে তোমরা যেমন ইমান নিয়ে এসছো হে সাহবাই কাম মহাজের দল যারা দল হিসাবে অনুসারী আর সাহাবাই কামদের আদর্শের অনুসারী আকিদা আমলে এবং কোরআন সন্না বোঝার ক্ষেত্রে ফাহমুদ সালাফি সালেহ সালের দৃষ্টিভঙ্গি নিয়ে বোঝার চেষ্টা করা ইসলামকে স্বাধীন ভাবে নয় প্রবৃত্তির অনসরণ না খেয়াল খুশি না আমা আমি আমার মত করে বুঝব যে যেমন তেমন করে কোরআন হাদিস বুঝবে চোটে চলবে না এ আয়াতের দলিল। ফাইন মা মিসলেমা আমি তারা যদি মানে পরের লোকেরা তবে ইন্দের যুগ শুরু করে ধরেন এখন পর্যন্ত কেমন পর্যন্ত যত লোকের আসবে তারা ফাইন আমানু ওরা যদি মান নিয়ে আসবে অনুপস্থিতেরা যারা আসছে পরে কোরআন নাজিল হওয়ার পরে তোমাদের মতো করে যদি ইমান নিয়ে আসছে আসে ফাঁকা দেহ দাও তাহলে তারা হে পেল তাহলে তারা জান্নার রাস্তা পেল সঠিক পথ প্রাপ্ত তারা তাহলে ওয়াই আর যদি তারা উল্টো দিকে ফিরে যায় বিমুখ হয় যে না না আমরা আমাদের মতো করে বুঝবো मुसलिम भाग सठाओ दे बुझे खेल खुशी खेल खुशी अनुसरण कर निजे मत कर बुझे जरा हेदायत प्राप्त কোরআনে কেরিম মানে সেইভাবে মানে স্বাধীন ভাবে বুঝবি আর বুঝেছে যুগে যুগে এইভাবে বিভ্রান্তি শিখারেছে আকিদার ক্ষেত্রে আমলের ক্ষেত্রে জি হ্যাঁ যার ফলে যেহাদের আয়াত পাঠ করে জঙ্গিরা ওদের কাছে কিছু হাদিস আছে জাফার সাতকের তরিকা দিয়ে যদিও জালে ভরা কিন্তু হাদিসের দোহাই তারাও দেয় কিন্তু তারা নিজের মতো করে বুঝে যার ফলে তারা শিয়া রাফেজি হে যাদের দ্বারা ইসলাম আমাদের কাছে পৌঁছেছে কেমত পর্যন্ত যারা ইসলাম পেয়েছে তাদের মাধ্যমে পেয়েছে এইরকমই যারাই বিভ্রান্তির শিকার হয়েছে সুফি পীরের তরিকোতে বিশ্বাসী ১২৬ তরিকা হোক আর যতগুলি তরিকার লোকেরা হোক আর মিলাদিরা হোক আর মাজারীরা হোক আর কেয়ামিরা হোক যুক্তগুলি হালুয়া রুটি খাওয়া দল হোকেরা রয়েছে তারপরে ভাগ করেছে আর মোজাহের নামে যে গোড়ামি করে দল পাকিয়েছে জি হ্যাঁ তারা নিজের মতো করে বুঝেছে রসুল্লাহ সাহবাই বুঝেনি তাদের মাঝে মাসলাম রেখতলাপ প্রথম কথা আকিদা রেখতলাভ ছিল না যে কেউ বলছে আল্লাহর হাত নেই কেউ বলছে আল্লাহর হাত আছে আল্লাহ আল্লাহ আরো সে ক্ষেত্রে ইতালাফ থাকে তার জন্য গ্রুপিং ছিল না দল পাকাপ ছিল না এর জন্য একম্মত কে চার ভাগে ভাগ করেনি সতেরো ভাগে ভাগ করে তেহাত্তর ভাগে ভাগ করে নাই জিয়া তারা সবাই একটি জামাত ছিল ওয়াহেদা फिर जाटले आरोधे কষ্টে আছে আল্লাহ আজম হচ্ছে আল্লাহ রবাহ আলম বলছেন সুরা তফসিল শুরু করার আগে এই সুরা সম্পর্কে দুটি হাদিস শোনাই আবু সালামা রহমতুল আলী প্রতী তিনি বলছেন আবু হরে তাহিম আবু হরিয়া আল্লাহ বিখ্যাত সাহাবি তাদেরকে নিয়ে মানে সলাতের ভিতরে নামাজে এই সুরা পাঠ করলেন এজাস আসলো যখন তখন কি করলেন শেষদা করলেন ফালাম্মান তারপরে যখন সালাত থেকে সালাম ফিরলেন আকবর আহম তারপরে তাদেরকে জানালেন আন্না রসুল্লাহ সাজাদাফ ইহা যে রসুল উল্লাহ এই সুরাতে কি করেছেন আমি আবুহ আল্লাহ সালাত আদি করলাম জামাতের হরু সলাত আতামা এসার সলাত এসার সলাতকে আতামা আরবিতে বলা হয় জাহিল যুগে এসা নামটি ছিল না এই সময়টার নাম ছিল আতামা মানে উঠ গুলিকে চরিয়ে চড়িয়ে নিজের বা যে উঠে উঠ বাথানে যেখানে উঠ থাকে সেখানে ফিরে আস এসার সালা করলাম ফাকারা পড়লেন এজাসা মাউন সাকাত ইসুরা পড়লেন ফাঁসা যাদা করলেন কে করলেন আবু হরেরা না জানা থাকে কোন আইবের কথা দোষের কথা কেমন তাবের তাই না আজকালকার মুসলিমদের অবস্থাটা ঠিক ওই রকম না আমার যদি কোন মাস না থাকে আমাদের কত অজ্ঞতা ডাক্তারের কাছে আমরা যাচ্ছি স্পেশালিস্ট হচ্ছে কিসের মেডিসিন স্পেশালিস্ট ইন্টারনেশ মেডিসিন স্পেশালিস্ট ধরেন ওর কাছে গেছে না হাত ভাঙ্গা হাত নিয়ে কোন ডাক্তার কাছে যাও লিখছে না লিখছে না কোনদিন আমরা বলি না যে কি খেয়ে পড়েছে ঘাস খেয়ে পড়েছে নাকি বাস করেছে তারপরে স্পেশালিস্ট হয়েছে এমডি হয়েছে কি আর হয়েছে বিবি কোন লোক বলে না কিন্তু না শিক্ষিত বলে কিন্তু আর তারপরে তার যদি জানান না যদি জানান কি খেয়ে পড়েছে ইঘাস খেয়ে পড়েছে আউজিল্লা কত কি পর বাড়ি খেয়ে পড়েছে পড়েছে কি না পড়েছে শুধু টাইম পাস করেছে আউজিল্লা ওকে সব জানতে হবে অলরাউন্ডার হইতে হবে আমাদের অজ্ঞতার শেষ নেই যখন জনগণ ওই রকম হয়েছে তখন একসাই হুজুর হয়েছে যে খালি হাতে ফিরিয়ে দেব না তুই যখন আমার মানহানি করবি তোকে খালি হাতে ফিরিয়ে দেবো না একটা কিছু দিয়ে বিদায় করবো যেমন জনগণের জানা নাই ছেলে তো অর্জন বলছে জানে না কি খেয়ে পড়েছে মোদিয়ে বলছে মদিনে পড়েছে তাই না একেবারে নামিয়ে দেবেন মাটিতে পুঁতি দিবেন তো ওই জন্য খালি হাত আর ফিরিয়ে দেয় না আমাদের হুজুরের আর বিশেষ করে যত কম বিদ্যা তত বেশি তার কাছে না জি হ্যাঁ অথচ ডাক্তার যদি চিকিৎসা দিয়ে দেয় হ্যাঁ অন্য সাবজেক্টের চিকিৎসা তো তাতে খুব বেশি হলো শরীর স্বাস্থ্য একটু ক্ষতি হবে আর সাইড এফেক্ট কিছু হবে অনেক সময় কিছু হবে না ভালো হবে না রোগ কিন্তু কিছু হবেও না হয়তো এতটুকুই না হইলো ক্ষতি হইল সামান্য একটু স্বাস্থ্যের ক্ষতি আর ভুল ফতুয়া জন্য ওই লোকটাকে জাহান্ন দিল আর নিজে জাহান নামে গেল মুফতিও জাহান্ন দিল ভুল আর ভুল আমল করলো সেও জাহান্ন ধ্বংস তার একটু পার্থক্য বুঝি তিনি জানছিলেন না একটু তাকিয়ে ফেল করে দেখছেন যে সকল তল কি করলেন ফাঁকা তো খালফাল খালফা আমি আবুল কাসিম সাল্লি সাল্লামের পিছনে করেছি কার পিছনে রসুরসাল্লামের কুনিয়াত উপনাম ছিল আবুল কাসেম বড় ছেলের নাম কাসিম ছিল সেই বড় ছেলের নামে কুনিয়াত আর আমাদের সমাজ এটাই আছে বড় ছেলে হোক আর মেয়ে হোক অমুকের মা বলে না অমুকের এর বাপ বলে না বলে না এটাই ভালো কিন্তু যদি বড় ছেলে মেয়ের নামে না করে কোন অন্য কোন ছেলে মেয়ের নামেও নিজের কুনিয়াত উপনাম রাখে তাও যাই এটাও জানিটা করে মানি মায়ের শারদীয় আল্লাহ তালনার কোন ছেলে মেয়ে ছিল না সন্তান ছিল কিন্তু তার কুনিয়া ছিল উমে আবদুল্লাহ আবদুল্লাহ মা জি আবদুল্লাহ বনের ছেলে আবদুল্লাহ আসমার ছিল দেখার বিষয় নেই তাহলে বোঝা গেল যে হয়তো এমন কিছু দু একজন ছিল যারা এই শেষদাটা তাদের কাছে সাব্যস্ত ছিল না মানে হাদিস পৌঁছেনি ওদের কাছে এই আমলটি রসুর সালামের পৌঁছেনি অস্পষ্ট ছিল হতে পারে জি হ্যাঁ অসম্ভব কিছু না আর এই জন্য আপনাদের কে বলি প্রসিদ্ধ যেটা আপনারা জানেন কতটি শেষ দা আছে চোদ্দটি এটাই জানেন আর আরেকটি মত হচ্ছে পনেরোটি কি বললো ষোলো নাকি আর আরেকটি মত হচ্ছে এগারোটি চোদ্দতে তিনটা কমিয়ে দেন হবে এগারো ইমাম মালিক রহমান সূত্রে পৌঁছে নিজে খবর না এটার নেই আর সুরা হাজের একটা কয়টা মাইনাস হয়ে গেল চারটা মাইনাস হয়ে গেল তাহলে বা ১৪টা ১৪ দা জিজ্ঞেস করে তারা কথা বলছেন না ১৪ যারা শেষ করে ১৪টি শেষ বিশ্বাসী তারা দুই ভাগে বিভক্ত এক দল বলছে চোদ্দটি শেষ রয়েছে আর সুরে হজে মাত্র একটি শেষদা রয়েছে হজে। সুরা সদিনটা আমাদের হনফি মাসা ফরজ দিলেন ফরজ করে কথা বুঝছেন না আর দল বলছে যে আমরা চোদ্দটাই করব। কিন্তু সুরা হজের দুটা করব। তো কোনটা করব না কথা বলছে চোদ্দটা কিন্তু আলাদা চোদ্দ এই জন্য আমাদের দেশীয় দেশীয় প্রিন্টের যেটা কোরআন ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের দেখবি আছে সুতরাং আবু হানিফার না এটা মাললেকের ওই সব দেখে এটা রসুরামের শেষ বাস জি হ্যাঁ কথা বোঝা গেছে জি হ্যাঁ পনেরোটি জানা বললো তারা সহজ এখন বুঝা এই বুঝে গেছেন সহজ সুরা হজে দু আছে আর মুখে আছে শেষদা হলো তাহলে তফসিল আপনাদেরকে আজকে বোনাস দিলাম হ্যাঁ তফসিলের সাথে ফেকার মাসলা এই ছিল সেজদা সম্পর্কে দুটি হাদিস এখন তাফসিরের দিকে আসি উসমিল্লাহ রহমান বহু বচন সামাউন বহু سماوات কি হ্যাঁ সবা সামাওয়াত বা তাহলে সবাই বহু বচন বলছেন নাকি সামাউন সমাউন মানে একটা আকাশ সামাউন মানে ইনসাকাত মোজাক্কর না মহানাস মানে পুরুষ লিঙ্গ না স্ত্রী লিঙ্গ যখন ইনসাক্কাত মান্নাশ আসলো তার মানে যখন আকাশ ফেটে যাবে তাহলে ইনসাক্ষাত ফাটবেটা কি আরবি ভাষাতে মহানাস যদিও যারা ভাষা বিদ তারা বলেছেন যে সামাউন মোজাকার মানুষ দুটো ব্যবহার হয় এখানে সাক্ষাৎ সামাকে সামা কেন বলা হয় সীন মিমাও এর মানে হচ্ছে যে কোনো উঁচু জিনিস যে কোনো বস্তুকে কি বলা হয় হ্যাঁ বলা হয় ওখান থেকে সামা আর আকাশে যা কিছু আছে নাম আর রকম যতগুলি শব্দ রয়েছে তারপরে আজকাল যারা প্রিন্স আমির তাদের ক্ষেত্রে লিখে সাহেব সুমু হ্যাঁ সাহেব সমু যে সমু শব্দটি তাদের ক্ষেত্রে লাকাব উপাধি হিসেবে লিখা হয় এর মানে হচ্ছে সম্মানিত আজেনাথেকে হচ্ছে আজেনাথ আজেনাথ মানে কি এখানে এটা বুঝতে হবে এমনি আজেনা ইয়াজানো মানে অনুমতি দেওয়া একটা অর্থ এটা এখানে অর্থ না এ অর্থ এখানে নেই এখানে আজেনা আজানো মানে অজুন থেকে অজুন মানে কি এটা কি বলা হয় কান আরবি কি বলা হয় ওজন আজেনাথ এখানে অজুন থেকে তো আজেনাথ মানে তাহলে কি হইলো কর্ণপাত করা আজেনাত মানে এখানে হচ্ছে ওজনন মানে কান আর আজেনাত যখন ওটাকে ফেল করলেন তো মানে হলো কর্ণপাত করা আমরা বলি না কান লাগিয়ে শোনেন একটু বলি না বলিনা কর্ণপাত করা সুন্দর ভাষা হইল আর আমাদের এর মানে কি আর এই আকাশ তার প্রতিপালকের রব তার প্রতিপালকের আদেশ সে কর্ণপাত করেছে ইজা করবে সাক্ষাৎ যখন আকাশ বিদিন্ন ফেটে যাবে এবং আকাশ তার প্রতিপালকের প্রতি কর্ণপাত ক্যামতের অবস্থা বর্ণনা করা হচ্ছে আখেরার সম্পর্কে বর্ণনা করা হচ্ছে যে পৃথিবী ধ্বংস হবে এই সম্পর্কে বর্ণনা করা হচ্ছে এগুলো আকিদার বিষয় আমাদের জি ইমান বিল আখেরা পরকালের প্রতি বিশ্বাস যে ইমানের পঞ্চম স্তম্ভ সে সম্পর্কে বর্ণনা করা হচ্ছে যেন ও আজে না তেলের তাহলে এর মানে হইল যখন আকাশ কি করবে তার প্রতিপালকের তার রবের আদেশে কি করবে কর্ণপাত করবে কর্ণপাত করা মানে হচ্ছে শুধু কানে শোনা নয় শুনে হ্যাঁ মেনে নেওয়া শুনে মেনে নেওয়া যেমন আমরা বলি যে ছেলেটাকে একটা কথা বললাম কিন্তু কথাতে কান দিল না বলিনা বলিনা মানে কি শোনেনি মানে মানেনি আসলে ঠিক না জি হ্যাঁ কথা আকাশ আল্লাহ রানবে আর আকাশ যখন তার প্রতিপালকের আদেশ শুনবে এবং মানবে এইরকম অর্থ করেছে কারণ শুনে মানা অজুন কান দিয়ে শোনে আজে মানে তাহলে শুনে। এমন শোনা যে শোনা সে মা কবুল শুনে মারল ও হাক মানে কি হাক মানে সত্য হাক মানে বাস্তব হাক মানে বাস্তব হাক মানে প্রাপ্য ঠিক না হাক হক মানে হক আমার এটা হক জি হ্যাঁ হাক্কন জি মানে কর্তব্য হাক্ষন মানে কর্তব্য হাক্কোন মানে করণীয় দেখেন কতগুলি শব্দ আপনাদেরকে বললাম সবগুলি এই হাক্কনের মধ্যে রয়েছে এখানে আর আকাশের জন্য এটি হচ্ছে কর্তব্য আকাশের জন্য এটাই হচ্ছে করণীয় কি করণীয় যে আল্লাহর কথা রবের কথা মালিকের কথা শুনবে এবং মানবেই মালিকের কথা শুনবে এবং মানবে কেমত যখন আদেশ হবে আকাশকে কর্ণপাত আর আকাশের জন্য এটাই করণীয় কর্তব্য যে সে রবের কথা শুনবে এবং মানবে আনুগত্য করবি না বহু বচন জানেন এটা এক বছর হ্যাঁ আর ওয়াইজাল আর দো মুদাত আর মাদ্দাই মানে টানা মাদ্দ মানে সম্প্রসারিত করা লম্বা চড়া করা সহজ মাসে আল্লাহ সেই সত্তা যিনি বিছিয়েছেন যদি আল্লাহ গুটিয়ে প্রথম কিন্তু গুটানো ছিল ভাঁজ করা মোড়ানো ছিল যদি ওইরূম করে রেখে দিতেন তা তো বসবাস যোগ্য থাকতো না আর কোন কিছু এর উপরে সৃষ্টি হয়ে বাঁচতেও পারতো না যদি বলের মতো হয়ে থাকতো বলের উপর বুঝতে পারতেন পৃথিবীতে গোলা বলের মতো যদি ডিমের মতো তো এরকম হয়ে থাকলে বসা যেত হয়ে থাকতো বুঝতে পারতেন আমাদের এই জায়গাটা এরকম হয়েছে বলের মতো বসছেন তো একদিকে উল্টে পড়ছেন আল্লাহ আমাদের জন্য জমিনকে বিছানা শুরু দুনিয়াতে করেছেন কিন্তু যেদিন পৃথিবী ধ্বংস হবে জমিন ধ্বংস হবে সেই দিন কি করবেন এই কথা এখানে বলা হচ্ছে ওয়াহেদ আল আর দদ্দাত আর যখন জমিনকে সম্প্রসারিত করা হবে জমিনকে পৃথিবীকে যখন লম্বা চড়া করে দেওয়া হবে পৃথিবীকে লম্বা চড়া করে দেওয়া হবে এটা আবার কি তফসিল হইতে পারে জি হ্যাঁ হ্যাঁ পৃথিবীকে লম্বা চড়া করে দাও এই পৃথিবীতে ভূপৃষ্ঠে যত কিছু রয়েছে উঁচা নিচা আছে না কত পাহাড় পর্বত আছে তাই না কত গাছপালা কত উঁচা জায়গা হ্যাঁ কত নিচু জায়গা হ্যাঁ কত জল আর স্থল জি কোন জায়গায় কোন কোনো জায়গায় যোগ্য না এরকম আছে সবকে সমতল করে দেওয়া হবে পাহাড় গুলোকে চূন্য বিচ্ছন্ন সবকে চূন্যবিচ্ছন্ন করা হবে জি যখন পাহাড় গুলো সব চূন্য বিচ্ছন্ন করে দেওয়া হইলো যে জায়গাগুলো উঁচা ছিল সেগুলোকে সমতল ভূমিতে পরিণত করা হলো একেবারে সমান বরাবর করে দেওয়া হয় না একটু উঁচ নিচ নেই যখন কোন জায়গা উঁচা নিচা জায়গাকে একেবারে সমতল করে দেওয়া হয় সমান করে দেওয়া হয় তখন তখন একটা বলছি। এটা জায়গাটা দেখতে বড় লাগে জায়গা দেখতে বড় লাগে বুঝেন কি বুঝেন না এই যে শহরে বিল্ডিং আছে না একটা বিল্ডিং ভেঙে দেখেন এখানে একটা বিল্ডিং ভেঙেছে আল খালিজ একেবারে পুরন হয়ে পড়েছিল না বিল্ডিং যেমন ছিল জায়গাটা কয়েকদিন আগে ওখান দিয়ে যাচ্ছি তো বিশাল জায়গা খালি জায়গা প্লট পড়ে আছে অনেক বড় জায়গা বিল্ডিং ছিল একটা বিল্ডিং ছিলাম যখন পাহাড়গুলিকে সরিয়ে দেওয়া হবে বা একবারে চূর্ণ বিচন্ন করে দেওয়া হবে আর জমিনকে একবারে সমতল ভূমিতে পরিণত করা হবে তখন যেন সেই জমিন কি হয়ে গেছে এটা একটা তফসির তাহলে যখন সমতল করে দেওয়া হবে তখন লম্বা চড়া মনে হবে এটা অর্থ হয় আর একটা তফসির হচ্ছে না আসলে বাস্তবে জমিকে পৃথিবীকে কি করা হবে লম্বা চড়া করা হয় জি রাবার কে ধরে এই ছোট্ট একটা রাবার কে ধরে টান দিলেন লম্বা চড়া হচ্ছে না হচ্ছে না ঐরকম করা হবে কেন করা হবে জাতি করে মানবজাতির শুরু আদাম আলী ইসলাম থেকে শুরু করে কেমন পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে আছে আর আসবে কেমন পর্যন্ত সমস্ত মানুষকে একই জায়গায় একত্রিত করা সমত করা সম্ভব হয় যেটা হচ্ছে হাসর জি একত্রিত করণ হাসুরের মাঠ জি হ্যাঁ এই যেনজাল আর দমু মু পৃথিবীকে ধ্বংস করা হবে আবার এইভাবে সম্প্রসারিত করা হবে লম্বা চড়া আর সেই জমিন জমিনে কোন উঁচা নিচা থাকবে না উঁচা নিচা থাকবে না সেখানে সমস্ত মানুষকে হাজির করা হবে জীবিত করে নিজ নিজ জায়গা থেকে কবর থেকে সবাই উঠে সেখানে হাজির হবে এই অমাই মক্কর মদিনা দুটো শহরকে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে যদি সমতল ভূমি দেখতে লম্বা চড়া লাগে আর উঁচা নিচা থাকলে মনে হয় এত ঘাম ভিড় ভাড়ে পাহাড়ের কারণে পর্বত না খোলা মেলা যদিও অল্প কিছু পাহাড় আছে তারপরেও মনে হচ্ছে যে খোলা জায়গা অনেক জায়গা ঘোরাফেরার প্রশাস্ত মনে হচ্ছে আচ্ছা জানা গেল আর হয়ে গেল ও মা মাফি হাওয়া তা আর আলকা ইউলকি মানে হচ্ছে নিক্ষেপ করা ফেলে দেওয়া যা কিছু মা মসুলা যা কিছু এই ভূগর্ভে থাকবে তা এই জমিন পৃথিবী জমিনেপ করে দেবে এবং শূন্য হয়ে যাবে খালি হয়ে যাবে তা খাল্লা মানে খালি হয়ে যাওয়া আমরা যে খালি হওয়া বলি খালি শব্দটা আরবি খালি শব্দটা হচ্ছে আরবি শব্দ ভালো করে মনে রাখবেন অনেক আরবি শব্দ বাংলা উর্দুতে ঠিক আছে উর্দুতে তো অনেক আছে বাংলাতেও আছে তার জমিন কি করবে যা কিছু তার পেটে আছে আলকাত মাফিয়া যা আছে তা কি করবে নিক্ষেপ করে দিবে পেটে যা আছে উগলে ফেলে দিবে কি আছে দুই রকম এখানে যখন পয়সা হবে তখন উঠাবো হ্যাঁ অথবা উঠানোর জন্য বাইরের কোন শক্তিকে ধার করতে হচ্ছে যে তোমাদেরকে এত এত দেব এত পার্সেন্ট দেব তোমরা আমাদের খনিজ উঠিয়ে দাও আমরা পারছি না করছে না না সুফান আল্লাহ সেই দিন এমনিতে সব উঠে চলে আসবে যত খনিজ সম্পদ হইতে পারে যত রকমের হইতে পারে সব মাফিয়া নিক্ষেপ করে দেবে স্বর্ণ চাঁদি আর মূল্যবান যত ধাতু হইতে পারে ভূগর্ভ থেকে ভূপৃষ্ঠে যখন ওপরে মানুষ দেখবে মানুষ এই স্বর্ণ আর চাঁদের জন্য টাকার জন্য যত লড়াই যত ঝগড়া বিবাদ ঠিক না সেই সময় দেখবে কিন্তু কোনো ভক্তি থাকবে না এর চাইতে বড় ঘনিয়ে ঘনিয়েছে কি করব হাইরে করবো মূল্যবান সম্পদ চোখের সামনে পড়ে আছে কিন্তু ধ্বংস হচ্ছে এখন কি হবে আমাদের নার্সি নার্সিস আর কি করবি তুই আর চাঁদি যার জন্য খুব ছোটাছুটি করছিলি জি ওয়ালকাত মাফিয়া খনি সম্পদের তফসিল করলাম আর একটা হচ্ছে যত মানুষ মারা গেছে মৃত সব কিন্তু ভূগর্বে কবর হইলো ভূগর্ভে আর কোথাও যদি না হয় আর কিছু হয় ডুবে যে আছে। সমস্ত মানুষ ধ্বংস হয়ে কোথায় আছে এ মাটির পেটে আছে সবকে উগলে ফেলে দিবে জমিন সবকিছুকে ওপরে নিক্ষেপ করবে না সবাইকে বের করে দিবে যাব যাবো মাফিল কবর। কবর উন্মোচিত হয়ে যাবে খুলে যাবে কবরে ফাটল ধরবে আর উঠে ছুটবে আর এই জমিনের জন্য যেমন আকাশের জন্য ও আজে না তলে আল্লাহ বললেন ঠিক জমিনের জন্য এই কথা একই কথা বলছেন যে এই পৃথিবীর প্রতিপালকের কথাই বা আদেশে পৃথিবী জমিন কি করবে কর্ণপাত করবে মানে এই জমিন তার রবের কথা শুনবে এবং মানবে আল্লাহ বলবে বের কর সবার হিসাব নেব আজকে সবকে বের কর যা কিছু আছে খনিজ সম্পদ বের কর জমিন সব বের করে দেবে মানে হুকাল আর এটি তার করণীয় কারণ তার রবের হুকুম হয়েছে এখানে শব্দগুলি নিয়ে আলোচনা করি সেগা। ফান ওর এক কাদাহ এর মানে হচ্ছে কঠোর পরিশ্রম করা এর মানে হচ্ছে কঠোর পরিশ্রম করা কঠিন সাধনা জি চালানো মেহনত করা যাই বলে থেকে মোলাকি এখান থেকে আমরা সাক্ষাৎকে আরবি বলি মোলাক্ষাত অমুকের সাথে মোলাকাত করলাম বাংলা বলি না মোলাকাত আরবি মোলাকাত করলাম মোলাকি মানব সকল নিশ্চয়ই তুমি কঠোর পরিশ্রম করে পৌঁছিবে কাবে এলাহার ফেজার কা দেহন দিয়ে মোত হয় না সেজন্য এখানে একটি ফেল বা আছে কঠর পরিশ্রম করে পৌঁছাবে যাতে বুঝতে সুবিধা হয় সেজন্য আরবিতে বলি দিলাম যখন আল্লাহ বলছেন যে হে মানুষ তোমার প্রতিপালকের কাছে তুমি দুনিয়াতে কঠোর পরিশ্রমের মাধ্যমে হ্যাঁ কঠিন সাধনার মাধ্যমে পৌঁছবে প্রত্যেকে কঠিন মেহনত পরিশ্রম করে পার্থিব জগতে তারপরে পৌঁছবে যাচ্ছি কোথায় আপনি যাই মনে করেন করেন না কেন বিশ্বাস আর আপনি যাচ্ছেন কোন দিকে আপনি মনে করেন আরো উন্নতির দিকে যাচ্ছি আরো খুব সুখী সুখের জীবনের দিকে যাচ্ছি আরো খুব দাপটের দিকে যাচ্ছি নেতৃত্বের দিকে যাচ্ছি কিচ্ছু না এলা রব রবের দিকে যাচ্ছে না পরিশ্রমের মাধ্যমে আমরা আল্লাহর দিকে যাচ্ছি এলা রবকা কা এই জন্য বললাম কঠোর পরিশ্রম যখন কোন একটা ফেলের এইরকম মাছদার দিয়ে তাগিদ আসে তখন ওর কি হয় তাগিদ হয় যেমন তাই না মানে মারের মতো মেরেছি হ্যাঁ বা কঠিন মার দিয়েছে ফুল্লাহ এই অর্থ বহন করে হে মানুষ নিশ্চয় তুমি কঠোর পরিশ্রমের মাধ্যমে আর এক সময় গিয়ে রবের সাথে অবশ্যই মোলাকাত করবে সাক্ষাৎ করবে ফমুলা তার সাথে সাক্ষাৎ হবেই হবে তার সামনে দাঁড়াতে হবে সম্মুখীন হইতে হবে রবের জিজ্ঞাসার এমন কোন মানুষ হবে না যে সেখানে আল্লাহর সামনে দাঁড়াবে না বা হাজির হবে না আর বেঁচে যাবে সবাইকে হাজির হইতে হবে এই কঠোর পরিশ্রমটা কি ধরনের এটা একটা বিষয় মুশ্রম দিনের ক্ষেত্রে আধ্যাত্মিকর তার ক্ষেত্রে আর পার্থিব কাজকর্মের ক্ষেত্রেও মানব জাতি হচ্ছে কঠোর পরিশ্রমী কঠোর পরিশ্রমের মাধ্যমেই মানুষ নিজের জীবনটা কাটাই কেউ ভালো কাজে মেহনত পরিশ্রম করে কেউ মন্দ কথা কাজে মেহনত পরিশ্রম করে কিন্তু সবাই আমরা আপন আপন জাগে পরিশ্রম করি কথা ঠিক না দিনের ক্ষেত্রেও পরিশ্রম করি ক্ষেত্রেও পরিশ্রম করি মমিন মুসলিমদেরকে ভালো মানুষদেরকে নেন তারা কঠোর পরিশ্রম করে তাদের রুহানিয়াতের ক্ষেত্রে মানে ইমানের ক্ষেত্রে দিনী বিষয়ে দিনের ক্ষেত্রে কঠোর পরিশ্রম যে যেমন পরিশ্রম করবে তার মর্যাদা ওইভাবে কোরআন অনুসরণে হ্যাঁ তহির সন্ন্যার ভিত্তিতে হওয়া আর কাজও কাজও যতটা সম্ভব আপনাকে করতে হবে ফরজ হয়ে গেছে তারপরে নফল বেশি বেশি করেন আপনি সন্ন্যত মুস্তাহ বেশি বেশি করেন আপনি জি জি যত বেশি মেহনত করবে তত বেশি সে উন্নতি করবে জি দিনের ক্ষেত্রে হইল। ইমান আমলের ক্ষেত্রে হইলো ধর্মীয় ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রেও মানুষ মেহনত করে করে না। কত যে কঠোর পরিশ্রম করছে দুনিয়ার জন্য যত মেহনত করছে তার যদি পাঁচ ভাগের এক ভাগ দিনের জন্য মেহনত করতো তো না যা পেয়ে জি বারো ঘন্টা ডিউটি ডিউটি করে এসে আবার বিকালে আসার পরে সাথে সাঁতে একবার পার্ট টাইম করছে করছে না যদি পার্ট টাইম না পাইতো হ্যাঁ একসেন্ট লোকেরা একটু বালতিনে বেরিয়ে গেল কোথায় করা পাওয়া যায় কোথায় কোথায় পাঁচ রিয়াল পাওয়া যায় কোথায় কত কঠোর রোদে কত পরিশ্রম করছে। ঠিক না সারা দিন রোদে ডিউটি করছে কিন্তু দশ মিটার জন্য মসজিদে যেতে হবে আর সলা তাদের করতে হবে জোহরের আসনে সলা তাদের করতে হবে গরমে রোদে না সম্ভব না না শরীর চলে না উঠে না জি হ্যাঁ এই জন্য বলছিলাম যে পাঁচ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট মেহনত সাম তাদের ফরজ নেই অধিকাংশ লোকদের হারাম নাজ ডুবে আছে দুনিয়ার জন্য মেতে আছে কত কঠোর পরিশ্রম করছে হাই হাই দুনিয়া তো আজাব কঠোর পরিশ্রমের জিন্দগি সুখ শান্তি পেল না হ্যাঁ কত কঠোর পরিশ্রম করলো আর মরার পরে পরে আজাব আজাব আর আজাব সব টাকা পয়সা স্ত্রী ছেলে মেয়েদের জন্য আত্মীয় স্বজনদের জন্য ছেড়ে চলে গেল যেতে আছে। আফসোসের কথা এগা দেহন মানুষ তোমার স্বভাব হচ্ছে কঠোর পরিশ্রম করা দুনিয়ার ক্ষেত্রে কঠোর পরিশ্রম করা দিনে দিনের ক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে হবে ভালো কাজ যদি পরিশ্রম করো তাহলে তুমি ভালো পাবে রাত জেগে জেগে মাহফিল করে বেড়াচ্ছে আর সারা পৃথিবী ছোটাছুটি করছে দেশ থেকে বিদেশে যাচ্ছে আর হাজার হাজার লোককে গুমরা করছে জি হ্যাঁ যারা ফিতরাতের উপর ছিল ইসলামকে যদি প্রাকৃতিক বা ফিতরতের ওপর বুঝানো যেতিদ বুঝানো যেত সন্না বুঝানো যেত মোটা কথা মানুষ জনগণ মোটা কথা বুঝে। আমরা বন্দি আল্লাহ এবং একজন রসুলকে আল্লাহ পাঠিয়েছেন সেই রসুলকে রসুলের মাধ্যমে আল্লাহকে জানবো আল্লাহকে চেনবো এবং আল্লাহর এবাদত কেমন করে করলে না পাবো একজন রসুল শুধু আমাদেরকে দাতা তার মাধ্যমে শুধু নেব আর কোন হুজুর কি বলে আমাদের নেই মোটা কথা সহজ কথা ইসলাম কোথায় গেল কোথায় করছে হুক হা হুক হা হুক হা হুক করছে করছে না করছে হু হু হু হু আল্লাহ করছে ইল্ল ইের খুস করছে জাহার নামে যাচ্ছে এইসব বেদাত করে কঠোর পরিশ্রম মানুষ করে কেউ ভুল পথে মেহনত চলতে আছে ইসলামকে শক্তিশালী করার জন্য মেহনত করছে কেউ ইসলাম কে ধ্বংস করার জন্য মেহনত করছে জি হ্যাঁ নিজের ঘরে ইসলাম নেই জি নিজের ঘরে সমস্ত রকমের পাপ আছে কিন্তু কাজ ভালো কাজ নেই নিজের ছেলে মেয়েদের সমস্ত কিছু দুনিয়া পরিশ্রম করছে যতক্ষণ হোম না হবে যারা আজকাল ইন্টারন্যাশনাল স্কুলগুলিতে পড়ায় সুবাহ কেজিতে পড়াচ্ছে ক্লাস ওয়ান টু পড়াচ্ছে আর বলছে মাঝে মধ্যে নিজেদের সাথে কথা হয় রাত বারোটার আগে আমার ছোট ছেলেটা কেজিতে বা ক্লাস ওয়ানে ওর হোম ওয়ার্ক হয়নি আর যতক্ষণ হোমওয়ার্ক কালকের জন্য না হচ্ছে ততক্ষণ ওকে রাত বারোটা একটা বাদল ঘুমাইতে দেয় না কঠোর পরিশ্রম করছে রাত বারোটা একটা শুয়েছে কি করে উঠবে ফজর ১৪ বছর বয়স ষোলো বছর বয়স হ্যাঁ সাবালক হয়ে গেছে নামাজ তলাত ফরজ হয়ে গেছে বলছে না না না আজকে রাতের অনেক পড়েছে থাক শুয়েতে বাপ নিজেই করছে মা নিজেই করছে করছে না করছে না বাপ যদি উঠাবার কথা বলেটাকে আরামে রাখতে চায়। একটু বুঝে না ছেলেটা সকাল সাতটা পরে ঘুমিয়ে নিয়ে স্কুলে গেল কিন্তু এই ছেলেটাকে আমি জাহান্নায় ফেলে দিলাম ও যদি দেখতে পেতো দেখতে পেতো যে আমার ছেলেটার জন্য জাহান্ন রেডি হয়ে আছে প্রস্তুত হয়েছে ফজর তো কখন এই কাজ করতো না আর এটা যদি বিশ্বাস করতো বিশ্বাসই করে না আর নাহলে দিয়েছে মানুষ দিন দুনিয়ার সার্বিক ক্ষেত্রে কঠোর সাধনা করে আল্লাহ পর্যন্ত পৌঁছে আর সেখানে গিয়ে ফামোলা অবশ্যই আল্লাহর সাথে হবে আর সেই দিন যা হওয়ার হবে এই মর্মে একটি হাদিস ইসলাম একবার এসে নবী করিমালামকে বললেন ইয়া মোহাম্মদ ইসমাশে যতদিন বাঁচার বাঁচো ফ কিন্তু তুমি মরণশীল একদিন মর্তি হবে কে বলছেন জিব্রাইল বলছেন সব চাইতে শ্রেষ্ঠ তাহলে জিব্রাইল ও আকিদা হচ্ছে যে মোহাম্মদ হায়াতুন নবী না অফাতুন নবী কথা ঠিক না নবী মৃত কারা এই যদি বেদাতি আকিদা বেদাতিরা রাখে যে জিব্রাইল ভুল করে হয়তো মাইয় বলে না নবী তো হায়াতুল নবী হ্যাঁ তাহলে মোহাম্মদ অন্তত বিশ্বাস করবে যে মোহাম্মদ আকিদা তো ঠিক আছে না আর স্মৃতি শক্তি তো ঠিক আছে না মাথাটাও তো ঠিক আছে না তো তিনি তো বলবেন কি ভুল করলে তুমি হায়াতুল নবী করছে আরে বোখারীর তরজমা করেছে সাইফুল হাদিস আর তার ভূমিকাতে লিখছে যে হায়াতুন নবী বিশ্বাসী আমরা চিন্তা করেন আপনি আউজ্লাহ এই প্রসিদ্ধ বোখারি তরজমা ভিন্ন ঠিক না এনা জিবাহ সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেস্তার আকিদা বিশ্বাসী নয় আর সবচেয়ে শ্রেষ্ঠ রসুলের দিনে আকিদাই বিশ্বাসী নয় ভিন্ন কোন দিনে বিশ্বাসী পালুকের বুঝার চেষ্টা করেন এগুলো কি হালকা বলে আরে হায়াত ঝগড়া করার কি না করলে কোনো করো না করো না করো অসুবিধা নেই আমি জোরে বলেন আসতে বলেন শূন্যতের ব্যাপার এরকম নয় আসলে এটা জিব্রাইলের আকিয়ে এটা হচ্ছে মোহাম্মদুরসুল্লা সাকিদা ইনাকা মাইয় ভালো করে শোনেন মূর্তি হবে একদিন যতদিন বাঁচো শেষ পরিণাম মূর্তি হবে আর যাকে চাও তুমি পাগল ভালোবাসে না দেখলে থাকতে পারেন না আপনার স্ত্রী কে আপনার ছেলেকে আপনার মেয়েকে আপনার বাপ কে আপনার মাকে ও আহ মান শেদ যত যতই ভালোবাসো না বাসো যাকে ইচ্ছা ভালোবাসো রে কহ তার থেকে একদিন তুমি অবশ্যই আলাদা হবে জুদা হবে একদিন যেতে হবে মন চাইনা চলে যেতে স্ত্রী ছেড়ে মরতে হচ্ছে স্ত্রী আগে মরে গেলেন বিধবা হয়ে গেল আপনার স্ত্রী অথবা স্ত্রী আপনাকে ছেড়ে বিধে চলে গেল ও মাসে আর যা কিছু করো করো আমল হাদিস এখানে কি এসছে ফাইনাকা মোলা কি হে আর আয়াত আমাদের কি এসছে ইয়া ইনসান ও হন এলা কি আল্লাহর সাথে মোলাকাত হবেই হবে জি আর না হইলে জাহান্না আগুন জাহান্না আল্লাহ বলছেন ফা মানিয়া কিতাব হবে আমি নেহি দুই দলের এক দল এমন হবে যাদেরকে ডান হাতে কি হবে তাদের আমল লামা কর্মলিপিত হবে অথবা কখনো কখনো অলংকারের জন্য এই অর্থ হয়তো ওখানে প্রযোজ্য নয় যেহেতু সুতরাং যার ডান হাতে তার আমল নামা দেওয়া হবে ফা ফাই হাসব হেসা ভাই তাদের হেসাব সহজভাবে নেওয়া হবে তাদের হিসাব সহজভাবে না হবে মানে সহজ আর হাসাবা বাই মানে হিসাব নেওয়া হিসাব না হবে সহজভাবে ভাবে ওয়ান কালি এলাহি এবং ফিরে আসবে নিজ পরিজনে নিজ পরিবার পরিজনের কাছে কোথায় জান্নাতি হিসাব সহজ হয়ে গেল জান্নাতে ফিরে আসলো জান্নাতে দেখছে যে আমি এসেছি আমার পরিবার আমার স্ত্রীও মাসা আল্লাহ জান্নাতি আমার ছেলে মেয়েরাও অনেক ছিল ওরাও জান্নাতি কত হ্যাঁ কত গুণ উন্নত জগৎ আর সবকে পেয়ে গেছে আবার একসাথে জান্নাতি যদি জান্নাতি হয় তাহলে আর যারা যারা জাহান্নামি চলে গেছে জাহান্নামে জি তো এইখানে আহাল মানে তাহলে পরিবারে ফিরে আস মসরুরআ বড় আনন্দের সাথে খুশির সাথে এটা একটা তফসির আর একটা হচ্ছে এখানে আহাল বলতে দুনিয়ার আহাল নয় দুনিয়ার পরিবার পরিজন নয় যারা জান্নাতে গেছে বরং আহাল বলতে যে নিয়ামতের আহালগুলি রয়েছে যারা সেবক সেবিকা হবে আল্লাহ বলেছেন গেলমান উল্লাম লু গেলমানের কথা কোনো জায়গায় গেলমান শব্দ দিয়ে এসছে কোনো জায়গায় এসছে উলদানো জান্নাতের সঙ্গী সঙ্গিনী ওদের কথা এখানে বোঝানো হয়েছে কালী বেলা পড়ো আনন্দের সাথে ফিরে আসবে জান্নাতি জান্নাতিরা এই সহজ হিসাবটা কি এটা বুঝতে হবে তাই না সহজ হিসাব মানে কি বুঝেন হাদিসের কথা তো কে বুঝে সহজ হিসাব আল্লাহ সহজ হিসাব নেবেন কাদের যারা জান্নাতি তাদের বলতে কি হয়েছে হুম এসছে আর মানে আল্লাহর সামনে কি করা হবে পেশ করা হবে আমল নেওয়া পেশ করা হবে ওকে আর আরেকটা পেশ করা হচ্ছে আল্লাহর সামনে আপনাকে পেশ করা হবে মানে আল্লা হাজিরা দিতে হবে হাজিরা আল্লা সামনে দিতে হবে হাদিস রয়েছে সেই হাদিস বান্ধা জান নাতি কিন্তু কিছু গুণা ভুল ভ্রান্তি হয়েছে জি হ্যাঁ তার নাকি অনেক রয়েছে তবা করেছে আমল নামা কিছু মনে আছে আল্লাহ বলবেন যেগুলো করেছে সর্বনাশ হয়ে গেছে আর যে সনম দুনিয়াতে কিন্তু তোমাকে লজ্জিত করিনি তোমাকে অপদস্ত করিনি মানুষকে জানতে দিন এইরকম পাপ করিতে লুকিয়ে লুকিয়ে মোবাইলে ওই মহিলা ছবি দিতে লুকিয়ে লুকিয়ে ইন্টারনেটে তুমি ফিল্ম দেখতে হ্যাঁ এইসব জানতে দিনী কাউ তুমি খারাপ কাজ করেছি ঢেকে রেখেছে দিলাম কিন্তু এটা কার হবে আমার আপনার সকলের নিশ্চয়তা আছে যারা নেক আমল অনেক বেশি ইন্দাল হাসানাত ইউজ হবে না সেইয়াদ পরিকার ঘোষণা করে দেয়? মিটিয়ে দেয় মুখি বাড়াইতে হবে যখনই মনে হবে যে আমি তো ভুল করে ফেললাম তবে ফার করবেন যথাসাধ্য অনেক সময় তবে এস্তেকবার ভুলে গাফেল হয়ে থেকে গেলে তবা করাই হইল না হ্যাঁ ওগুলো তখন আল্লাহ বলবে এই কাজগুলি করেছো কিন্তু আল্লাহ মাফ করে দিবেন কারণ নেকি আপনার অনেক বেশি আছে আল্লাহ যেন তাদের দল আমাদেরকে সামিল করেন যাদের সহজ হিসাব নেওয়া হবে জি হ্যাঁ আল্লাহ থেকে বর্ণিত তিনি বলছেন কালার রসুল বললেন মানুকিশালী হিসাব উলজেবা যার হিসাবে জেরা করা হবে তাকে অবশ্যই আজাব দেওয়া হবে হিসাবে যদি আল্লাহ জেরা করেন আল্লাহ কি কোরআনে তাকে বলেনা আল্লাহ সহজ হিসাব নেবেন আবার আপনি বলছেন যদি কারো হিসাবে জেরা করা হয় তাহলে তাকে আজাব দেওয়া হবে অন্যতে আরেকটা শব্দ রয়েছে হালাকা সে ধ্বংস হয়ে যাবে তার হয়ে যাবে আল্লাহ তো বলছে সহজ হিসাব নেব তখন আল্লাহ সাথে কথা বলছেন যেমন এটা হচ্ছে আল্লাহর সামনে পেশ হওয়া আর আল্লাহর সামনে হাজিরা দেওয়া এবং তোমার সামনে আমল নামা পেশ করা হবে আর যার আসা বলিয়া মিন আসা বলিয়া মিন কে দুই ভাগে ভাগ করা যেতে পারে মানে ডান হাতে আমল পাবে একদল মিন সুরা তিন ভাগ করা হয়েছে হ্যাঁ তো দুই শ্রেণীর লোক জান্নাতি আসা আর আর উচ্চ পর্যায়ের সলেহীন আর একটা হচ্ছে সাধারণ সলেহীন নেক লোভ কোন রকম নেক ও জাননাতে চলে গেছে পাশ করে নিয়েছে ফার্স্ট ডিভিশন নাই হ্যাঁ ওই রকম নয় মর্যাদা নয় কিন্তু আর বামপন্থী আবার আজকালকার রাজনৈতিক পলিটিক্যাল ভাষা নয় এটা কিন্তু বুঝলেন তো ডানপন্থী আর বামপন্থী হ্যাঁ ওটা আলাদা ভাষা এদের এদের ভাষাগুলো নতুন ভাষা কিন্তু কোরআন ভাষায় আশা বলি ডানপন্থী মানে যাদের হাতে। আমল নামা দেওয়া বামপন্থী কারা যাদের বাম হাতে হবে ঠিক না তাকে হ্যাঁ হ্যাঁ ওইভাবে অপমান করা হবে জাহান্নদেরকে জি হ্যাঁ পেছন থেকে দেওয়া হবে আর বাম হাতে দেওয়া হবে কোনো বড় জিনিস নেই তোমার জন্য ও আমার মতি কিতাবারি পক্ষান্তরে যাকে আমল নামা দেওয়া হবে তার পিঠের পেছন থেকে মানে পেছন দিক থেকে এই আয়াতে রয়েছে আর অন্য সুরাতে কি রয়েছে দুটোর সমন্বয় তাহলে কি হবে বাম হাতে দেওয়া হবে এবং পেছন দিক থেকে পেছন দিক থেকে আসামিদের পেছন থেকে হাত বাঁধা থাকে হ্যাঁ সামনে থেকে পেছন থেকে যদি হাত বাঁধা থাকে তো আরো বেশি লাঞ্ছিত করা পেছন থেকে দেওয়া হবে যে অবস্থা খারাপ তখন সে মৃত্যুকে ডাকবেশাকবে মৃত্যুর ডাকা কেমন এত মৃত্যু ডাকা যা হাই যদি মরে যেতাম হাই যদি মরে যেতাম যখন মানুষ খুব দুঃখে পড়ে তখন কি বলে আল্লাহ আর বাঁচতে চায় না আর বাঁচতে চায় না মরে যেতাম করে না মরে গেলাম আর বাজব না মরে গেলাম মরে গেলাম করে না তো যখন বাম হাতে পেছন দেখতে আমল পাবে তখন এইরকম ভাষাগুলি বলবে হাই মরে গেলাম ধ্বংস হয়ে গেলাম ধ্বংস হয়ে গেলাম ধ্বংসের ডাক ডাকবে মরে গেলাম বলবে না শেষ মত যখন এইরকম অবস্থা হবে তখন নিজের জন্য ধ্বংস মরণ ডাকবে হাই মরে যেতাম হাই মরে গেলাম সাইরা জ্বলন্ত আগুনে প্রবেশ করবে সালা মানে প্রবেশ করা দাখিল হওয়া জ্বলন্ত ছিল দেখেন জান্নাতিরা জান্নাতে যাওয়ার পরে আনন্দ করবে নিজের পরিবার পরিজন ঠিক না যারা ডান হাতে না পক্ষান্তরে জাহান্নামীরা জাহান কেন গেছে আনন্দ ভোগ করতে গিয়ে উল্লাস করতে গিয়ে এ তারা তাড়াহোড়া করে দুনিয়াতে আনন্দ আর ভোগাস করেছে অবৈধ বুঝা গেল দুনিয়াতে যারা সীমাহীন ভোগ বিলাস করতে চায় যাদের লাগাম নেই লাগামহীন চলাফেরা করতে চায়। নিজের স্ত্রী নিয়ে নিজের ছেলে মেয়ে নিয়ে ইচ্ছামতো মতো খাবো ইচ্ছা ঘুমাবো ইচ্ছা মতো চলবো ইচ্ছা মতো বলবো ইচ্ছা মতো তাই না যখন ইচ্ছা যা করব যখন ইচ্ছা যেখানে যাবো ছিল সেই জন্য আজকে আজাবে যেতে হবে জাহান্ন যেতে হবে আর দুনিয়াতে যাদের জন্য সামনে বাধা নিষেধ ছিল এটা যাইজ এটা যাইজ নয় ভাই না জি হ্যাঁ আপনার ছেলের জন্মদিবস আমারও ছেলে জন্মদিবস আপনি জন্মদিবসে ধুমধাম করছেন আপনারও বিবাহ দিবস আমারও বিবাহ দিবস আছে আপনি ধুমধাম করছেন আমি করছি না আমার লাগাম লাগানো আছে করো আল্লাহ বলেছেন না করো না বলেছেন লাগাম আছে আর আপনার লাগাম নেই লাগামহীন চলছে না আপনি সে তো দুনিয়াতে খুব যে আনন্দ করেছেন বৈধ অবৈধ সব রকম আনন্দ করেছেন সাথেও স্ত্রী সম্ভব করে আনন্দ করেছেন খুব আমো করেছো আনন্দ হারাম আনন্দ পাপের আনন্দ দুনিয়াতে কেন করেছিল আল্লাহ বলছেন আসলে ব্যাপারটা হচ্ছে ইন্না হুজান্না তার ধারণা ছিল আল্লাহ ইয়াহুর যে সে কখনো ফিরে আসবে না আরে দুনিয়া তো আমদ করার জন্য পয়সা দিয়েছে গেল সিঙ্গাপুর থাইল্যান্ড আর কোন কোন দেশে আর মদ আর জেনা আর কত কি পাপে লাখ লাখ টাকা খরচ করে চলে আসলো কোন লাগাম নেই জি লাগামহীন জীবন যাপন ইন্না হুজানা কেন এগুলো করে কারণ তাদের ধারণা ছিল তারা ভেবেছিল ইসুক কখনো আল্লাহ হবে না কোথাও গিয়ে আসামি হইতে হবে না কে ধরবে আবার কি সের কথা এগুলো হুজুরদের কথা হুজান্না আল্লাহ ইয়াহুরি হাহুর মানে হচ্ছে ফিরে আসা নব ইসলাম একটি দোয়া রয়েছে সেই মুসলিমের রয়েছে আশ্রয় বাদাল আল্লাহরে আল্লাহ ভালো হয়ে যাওয়ার পরে দাঁড়িয়ে না মোড়াই আহ পরে আবার যেন বদাকিদাই না চলে যায় শিরবিদাতে না চলে যায় বা চরমপন্থী না হয়ে যায় এই জন্য এই দোয়াগুলি করা উচিত যেমন কোরআন কেমের দোয়ার রব্বানা এক বছন দিয়েছে বহু বছর করতে পারেন অন্তর্কে তোমার দিনের প্রতিষ্ঠিত রাখুন বা দৃঢ় রাখুন এইরকম এই দোয়াটি আল্লাহরে বাদল কৌর সব আল্লাহ দেখেছেন সর্বদুর তিনি সবকিছুর ওপর নজরদারি আল্লাহর ছিল তারপরে এখন আল্লাহ রব আলমিন শপথ করছেন তিনটি বিষয়ে বলছে ফালা উকসম বিশা আল্লাহ অলঙ্কারের জন্য অতিরিক্ত লাইয়ের অর্থ নেই একটা তাস্তির আর একটা তাস্তির কেউ কেউ বলেছেন না লাইয়ের অর্থ আছে মানে আগে যে ভুল ধারণা কথা বলা হইল এদের ধারণা ছিল যে ফিরবে না না এটা ভুল ধারণা না না ওইটা না তাহলে না ওইটার করা হয়েছে আগে এই কথাগুলি যেগুলি কাফেরা যারা বেদিন তারা এইরকম ভুল ধারণা রাখে অথবা লা অলংকারের জন্য লায় এখানে অর্থ নেই অধিকাংশ ক্ষেত্রে এটাই লাগাল লা দিয়ে কৌসঙ্গুলি কোরআনে করিম অধিকাংশ জায়গায় শুরু হয়েছে দেখা গেছে অবশ্যই শপথ করছি আমি কিসের সাফাকের সাফাক কি জিনিস সাফাক হচ্ছে সূর্য ডুবার পর থেকে শুরু করে বেশ ঘন্টা দেড় ঘন্টা যে পশ্চিম আকাশে লালিমা থাকে বা লাল আভা থাকে এটাকে বলা হয় সম্পর্কে বলছেন সেই মুসলিমের হাদিসে শোনায় সময় হচ্ছে যতক্ষণ পর্যন্ত সাফাক মানে পশ্চিম আকাশের লালিমা ডুবে যায়নি পশ্চিম আকাশ যতক্ষণ লাল হয়ে আছে লাল আভাটা দেখা যাচ্ছে যখন এই অস্ত্রাগটা বা লালিমাটা চলে যাবে তখন এসার সলা আক্ত শুরু হয়ে যাবে এটা প্রায় দেড় ঘন্টা থাকে তারপরে ওয়াল্লাই এবং রাতের শপথ অমা ওয়াসাক ওয়াসাকা ওয়াসাকা মানে দাখালা প্রবেশ করা ওয়াসাকা মানে জামা একত্রিত করা সমাবেশ ঘটানো এগুলি অর্থ তো কি অর্থ হবে তাহলে আর রাতের শপথ করছি ওয়াসাক আর যা কিছু রাতে সমাবেশ ঘটে রাতেরও শপথ এবং রাতে যত কিছু সমাবেশ ঘটে সব কিছুর শপথ করছি রাতে এমন এমন কিছু আসে বা এমন কিছু সমাবেশ ঘটে যেটা দিনে হয় না নিরাপত্তার হ্যাঁ অভাব সেটা দিনে অত থাকে না যত রাতে থাকে ঠিক না তাহলে রাতে নিরাপত্তা হীনতা ভয় লাগছে ভয় ভীতি রাতে সন্ধ্যা হইলে জিনিস করে জি হ্যাঁ ঘটে চারিদিকে এই জন্য সূর্য ডুবার সময় সেই সূর্য ডুবছে ওই সময় বেশ কিছুক্ষণ ধরে ছোট ছোট বাচ্চাদেরকে বাইরে বেরোতে দ্বিতীয় সুর উল্লা সাহা সাল্লাম নিষেধ করেছেন এটা আমাদের মানুষ এইগুলো আসলে বুঝে না আর মানে না যার ফলে ছোট ছোট বাচ্চারা ক্ষতিগ্রস্ত হয় অনেক সময় ক্ষতিগ্রস্ত হয় জি সাপ বিচ্ছু বিষক্ত বাহিংশুরু, জীব জন্তু চোট সন্ত্রাসী আর দুঃসমন্ধের ভয় দিনের তুলনায় রাতের বেশি অমাবাস সমস্ত কিছু সমাবেশ ঘটে এই সমস্ত কিছু তাহলে আল্লাহ কি করেছেন শপথ করেছেন রাতের অমাবাস এবং যা কিছুর তাতে সমাবেশ ঘটে অসাখ মানে হয়ে গেল ধীরে ধীরে ধীরে ধীরে মোটা হইতে হইতে তেরো তারিখের দিন গিয়ে রাতে পূর্ণিমার চাঁদ একবারে পূর্ণতা লাভ করলাম আর তারপরে সেটা আরো দু তিন দিন পূর্ণ মোটামুটি থাকলো ষোলো তারিখ সতেরো তারিখ পর্যন্ত এটাকে বোঝানো হয়েছে আর যাদের কসম যখন সেটা পূর্ণতা লাভ করে এই কসম করার পরে কি বস্তুর উপর কসম করেছেন বাক্যটি আনতাব রাখে বা কাবু সামনে হচ্ছে আরোহণ করা কোন কিছুতে সওয়ার হওয়া বা আরোহণ করা আতাব মানে হচ্ছে স্তর। মা পর্যায় স্তর বা পর্যায় এই তাবাক শব্দ নিজের বাংলাতে বলি আমরা আগে শুনতাম মরব্বীদের কাছে সাত্তাবাক আসমান শেখেছেন না সাত্তাবাক কথা বলে না সাত্তাবাক জমিন সাত্তাবাক আসমান এই কথাগুলি ব্যবহার হয় আমাদের ভাষাতে কিন্তু তো এই তাবাক মানে হচ্ছে স্তর স্টেপ হম ধাপ পর্যয় যা কিছু বলেন আল্লাহ কি বলতে চেয়েছেন কসম করে হে মানব সকল অবশ্যই অবশ্যই অর্থ অর্থ করি অনেকে করেছে। অবশ্যই অবশ্যই তোমরা কি করবে আরোহণ করবে তাবাকান আন এক স্তর থেকে আর স্তরে এক পর্যয় থেকে আরেক পর্যায় দুনিয়ার ক্ষেত্রে বা ইহকাল পরকালে ইহকাল পার্থিব ক্ষেত্রেও আর কিসের ক্ষেত্রে বললাম পারলৌকিক ক্ষেত্রেও দুটোই বুঝাই তাহলে প্রথম পার্থিব ক্ষেত্র দিয়ে শুরু করি মানুষের জীবনটা ধরে মানুষের জীবন মাতৃগর্ভে মায়ের পেটের জীবনটা ওটা স্তর শক্তি শক্তিশালী মানুষ আর এইরকম কথা বলছে না হ্যাঁ কত স্তর পার করে এখানে এসেছেন আর এসছি জি হ্যাঁ এগুলোকে হয়েছে তবাক আনন্দ তাবাক বা আতোয়ারা দিয়ে বোঝানো হয়েছে ওই আয়াতে। সেটা কি মায়ের পেটে প্রথম নতক্রবেন্দু জি বীর্যাকা আর তারপরে আলাকা জমাট বাঁধা রক্ত এক রক্ত জমাট বাঁধলো জি হ্যাঁ তারপরে মোজ গাথুন গোষ্ঠের পিণ্ড একটা টুকরো একটা গোষ্ঠের টুকরো হয়েছে জি তারপরে তারপরে তখন সোফা সব ফান একটা ছবি অঙ্কন একবারে মাথা হাত হ্যাঁ কোন দিকে কি আস্তে আস্তে ওটা বৃদ্ধি পাচ্ছে আর সবকিছু স্পষ্ট হচ্ছে ছেলে সন্তান নামে সন্তান হ্যাঁ জি হ্যাঁ জি আর তারপরে তখন ওজন বাড়লো মোটামুটি আড়াই তিন কিলো হল যা কিছু তারপরে দুনিয়াতে আসলো আসার পরে দেখেন বাল্য জীবনটা কয়েক স্তর আছে বাল্য জীবন এমন একটা সময় ছিল যে সময় খিদা লাগলে কান্না ছাড়া আর কোনো ভাষাই ছিল না তাই না কোন ভাষাই ছিল না তারপরে নড়া চড়ার ক্ষমতা নেই পড়ে আছে তা আছে শুয়ে আছে যে শুয়ে দিয়েছে এদিকে সেদিন নড়া চড়ার ক্ষমতা নেই তারপর নড়া চড়ার ক্ষমতা হইলো হামাগুড়ি দেওয়ার ক্ষমতা হইলো এই এক একটি স্তর আপনি যদি সব লম্বা করে বলি সময় আমাদের চলে যাচ্ছে তো এক একটি স্তর বুঝেন তারপরে এমন একটা সময় আসলো যখন একটু ছুটি করছেন দিয়ে এদিক বা মাঝে মাঝে দাঁড়াইতে পারছেন পড়ছেন পেশা পায়খানা কেউ বুঝতেন না যে এটা পায়খানা নোংরা জিনিস ঠিক না কত বাচ্চারা যে মুখে নিজের পায়খানা যদি মা খেয়াল না রাখে বা বাড়ির লোকেরা খেয়াল না রাখে পায়খানা মুখে ঢোকাচ্ছে হয় না তারপরে কত সুন্দর দাড়ি নেই মস নেই আর কত টলটলে ছেলেটা দেখতে কত সুন্দর তারপরে দাঁড়ি হলো এখন অন্যরকম খানিকটা হইলো সাবালুক হইলো শরীরে শক্তি আসলো বাড়লো বোধ শক্তি বাড়লো পড়াশোনা করলো তারপরে কত কি হইল হ্যাঁ যৌবনে পৌঁছলো বিবাহ শাদী করলো আর ধীরে ধীরে যৌবন পার হইতে হইতে চল্লিশ পার কমজোর এখন শরীর বিভিন্ন জায়গায় ব্যথা কষ্ট একটুতে ক্লান্তি আর ডিউটিতে ভালো লাগে না তাই না রদ্র তাপ ইত্যাদি হচ্ছে না হচ্ছে না থাতান যুবক হলে সাপ হলে আর তারপরে তখন তুমি কাহ হলে তারপরে সেই হয়ে গেল বৃদ্ধ হয়ে গেলে আজুজ হয়ে গেল আল্লাহ কমজোর কমজোর পরে আবার শক্তিশালী শক্তিশালীর পরে আবার তারপরে শক্তিশালী করার পর আল্লাহ করে দিলেন এবং সাদা করে দিলেন দাঁড়িয়ে সাদা হইতে লাগলো সবকিছু এটা তো দুনিয়ার হইল দুনিয়ার বুঝাইলাম তাই না দুনিয়ার আরেকটা দিক রয়েছে কিন্তু আমির আর গরিব হ সুস্থতা অসুস্থতা কখন অনেক পয়সা কখন কাজ নেই পয়সা নেই আপনি খালি হাতে ছিলেন কোথায় আল্লাহ পৌঁছে দিয়েছেন আপনাকে বলেন আলহামদুলিল্লাহ হ্যাঁ একেবারে জাহেল ছিল কিচ্ছু জানতেন আলহামদুলিল্লাহ দিন সম্পর্কে বা দুনিয়া সম্পর্কে যথেষ্ট জানছেন আলহামদুলিল্লাহ কোথায় কোন থেকে কোন স্তরে পৌঁছেছেন আপনি আর তারপরে কখনো সুস্থ কখনো অসুস্থ অসুস্থ ছিলেন এখন সুস্থ আছি অনেকদিন সুস্থ থেকেছি এখন আর সুস্থ না আর শরীর চলেন না অসুস্থ জি এগুলো হচ্ছে বিভিন্ন এগুলো দুনিয়ার ক্ষেত্র হইল আখেন ওই রকম রয়েছে পারলৌকিক জীবনে তাবাকান তাবাক কবর থেকে উঠানো তারপর আল্লাহর সামনে কেয়াম এমায় মন্নাসল আলমিন আল্লাহর সামনে হাজিরায় তারপরে হিসাব শুরু হলো। তারপরে যতগুলি স্তর রয়েছে হ্যাঁ যেটাকে আমাদের দেশের মানুষরা কি বলে পুল সেরাত বলে ফার্সি ভাষায় পুল মানে সেরাত আর সেরাতের মিলিয়ে ওই সবে কাদারের রাত সবে কাদারের রাত সব মানে রাত আর রাত মানে রাত ডবল রাত হয়ে গেল না লাইলাতুল তুল কাদারের রাত আমাদের দেশের লোকের লাইলাতুল মানে রাত আর রাত মানে রাত লাইলা কাদারের রাত আবার যাওয়ার জন্য কতগুলি স্তর রয়েছে তাবাকান্দ ওগুলোতে আরোহণ করতে হবে সবগুলি পার করে তোমাকে পৌঁছিতে হবে জি দিন দুনিয়ার জি হ্যাঁ উত্থান পতন বিভিন্ন এবং তাদের সামনে যখন কোরআন পাঠ করা হয় লাইয়াস যদুন তখন তারা শেষদায় অবনত হয় সিজদা করা মানে শুধু মাহ্যিক শেষদা করা নয় কোরআনের কথা শির নত করে মেনে নেওয়াকে আসল বোঝানো হয়েছে এটা হচ্ছে আসল শেষদা করা যে আল্লাহ বিধান আল্লাহ করে মেনে নেবো এটা হচ্ছে আসল শেষদার তার সাথে সাথে এই আয়াতে আয়াতের শেষদায়েরাওয়াত্মী শোন না এটা ওয়াজেব নয় জি করলে ভালো করলে সব রয়েছে আর কেউ না করলে গুনা হবে না জি হ্যাঁ আপনারা শেষদা এই শেষদার জন্য ওজু শর্ত নয় জি হ্যাঁ এই শেষদা এমনকি কি বলমুখী শর্ত নেয় উত্তম শর্ত না কি উত্তম উজুতে থাকা উত্তম কিন্তু আপনি যে কোন অবস্থায় সেচদা করেন এই করে আয়গুলি পরে জমা করে রেখে দিল তারপরে আমার এখন তিন চারটা তেলাও তিন চারটা সুরা পড়েছে ধরেন আর তিন চারটা তেলাওতের সেচদা জমা হয়েছে একসাথে তিনি সেজ দা করছে এটা গুলো সন্ন্যতের খেলাফাজ মেলা ভুলভাল মানুষ এসব করে থাক ওই সময় এটাই সুযোগ হলে শেষদা করে না হলে শেষদা একজন ছাত্র বারবার মুখস্ত করে হাফেজ বা কারি বারবার পড়ে তো একবার শেষ তার জন্য যথেষ্ট এই যে যতবার চেষ্টা করবে চেষ্টা করবে নাকি না কথা বলছেন না এইরকম তারা শেষ তেলাওয়াতের মেলা মশাইল রয়েছে আশা করি মোটামুটি কিছু বললাম যখন তাদের সামনে কোরআন বরং আসলে হচ্ছে কি কাফারু যারা কাফের অবিশ্বাসী অমান্যকারী তারা মিথ্যা প্রতিপন্ন করে মিথ্যা মনে করে আল্লাহর ওইকে আল্লাহর কিতাবকে আল্লাহর রসুল আল্লাহর বিধানকে মানে হচ্ছে ওয়াই মানে হচ্ছে থলে ব্যাগ আর ব্যাগের ভিতরে কিছু রাখা এটাকে বলা হয় বা পকেটে কিছু রাখাকে বলা হয় ইউন বহু বছর হ্যাঁ আহ জি বা মনের ভিতরে তারা রাখে ব্যাগের মধ্যে কিছু রাখা পকেটে রাখা ঢুকিয়ে রাখা তো অল্লাহ আল্লাহ বেশি জানেন মানুষ যা মনে বা ভিতরে লুকায়িত রাখে এই জন্য কেউ কেউ লুকায়িত অর্থ করেছেন কেউ মনে মনে পোষণ করা হয়তো ফুটে বলে না বা বাস্তবে কাজে করে না কিন্তু মনের ভিতরে এখানে আছে এটা আল্লাহ জানছেন কিন্তু কে কি অন্তর আছেন কে কি অন্তর নিয়ে চলাফেরা করছেন কে সৎ নিয়ত নিয়ে কে বদনিয়ত নিয়ে আপনার সাথে দেখা করছে আমরা কিছু বুঝি না কিন্তু আল্লাহ আলম বেমায় ভেতরে কি আছে রাতে দুইজন উঠেছে একজন তাহযুদ পড়তে উঠেছে একজন চুরি করতে উঠেছে আমরা জানতে পারছি নাকি যতক্ষণ বাস্তবে না করবে বুঝতে পারবো রাতের অন্ধকারে আর মারি দিচ্ছে হ্যাঁ গণপীড়ন শুরু করে দিচ্ছে মুর করা জি হ্যাঁ কিন্তু আল্লাহ সব জানছেন যে ভিতরে কি গোপন রেখেছে আল্লাহ আল্লাহ হয়ে গেল সবার সুতরাং এই কাফেরদের কি বা কাফেরদের যারা অনসারী পরকাল সময় কোন চিন্তা নেই অথচ জন্মস্তুতে শুধু মুসলিম তাদের তাদেরকে সুসংবাদ শুনিয়ে দাও মর্মন্ত্রণা আলিম আলাম থেকে আলম মানে কি আরব দেশের যে কিন্তু বুঝতে শিখেছেন আলম ডাক্তারের কাছে গেলে তো এটা শিখতে হবে আপনি কোরআন শিখেন আর নাই শিখেন অর্থ হ্যাঁ আর হাদিস শিখেন আর নাই শিখেন কিন্তু ডাক্তারের কাছে গেছেন আর ডাক্তার ডাক্তার হচ্ছে আরবিয়ান গিয়ে বলছেন এখানে প্রচন্ড ব্যথা কি বলবেন হ্যাঁ হাজাফি আলম ওই আলম থেকে আলিমুন আলম থেকে আলিমুন যেমন কাতল থেকে কাতিলুন কাতল থেকে কাতিলুন থেকে রহিমুন ওই রকমই হচ্ছে আলিমুন জি হ্যাঁ আলিম যন্ত্রণাদায়কের জন্য আলম মানে যন্ত্রনা হ্যাঁ আর আলিমুন মানে হচ্ছে যন্ত্রণাদায়ক বা মর্মান্তিক যাই বলেন জি বেদনাদায়ক যে কোন একটা অর্থ বলতে পারেন তাদের জন্য তাদেরকে সুসংবাদ শুনিয়া দায়ক শাস্তির মুক্ত ইমান ইমান যাকে ইমান বলেই যে হ্যাঁ আর যেই ইমান যেই বিশ্বাস মানুষকে কর্মতৎপর মেহনতি হইতে উদ্বুদ্ধ করে আপনি ইমান ইমান ইমান করছেন ইসলাম ইসলাম করছেন আর ইসলামে কিছু পালন করেন ইমান বিশ্বাস থাকে বিশ্বাস অনুযায়ী কাজ হবে ঠিক না শুক্রবার ঠিক না এটা হচ্ছে বিশ্বাস দুনিয়ার বিশ্বাসের ভিত্তিতে সব কাজ আমরা করি কিন্তু ধর্মীয় বিশ্বাসের শুধু দাবিদার অধিকাংশ লোক ইমান অনুযায়ী কোনো আমল দেখতে পাওয়া যায় না বিশ্বাস যে হাসর মাঠে প্রথম হিসাব হবে নামাজের যে কোন মুসলিমকে জিজ্ঞাসা করেন বলবে মুখে বলবেশ্বাস নেই না বুঝাই কি বুঝাই এটাই বুঝাই যে লোকের মুখে শুনেছি যে প্রথম নাকি হাসুর মাঠে সলাতে হিসাব বাকি আমার বিশ্বাস নেই জন্য এটাই না অবস্থা এ হচ্ছে মুসলিম জাতির অবস্থা যা মন্নাসালেম বহু বচন যারা নেক কাজ গুলি করেছে তাহলে নেক কাজ বহু রয়েছে অনেক ফারাইজ রয়েছে অনেক অজেবাত রয়েছে জি তের ক্ষেত্রে আর তারপরে সলাতের ক্ষেত্রে ফরজ রয়েছে জাকাত ফরজ রয়েছে শ্যাম রমজানের ফরজ রয়েছে হজ জীবনে একবার ফরজ রয়েছে মহিলাদের হেজাব ফরজ রয়েছে মাতা পিতার সেবা ফরজ রয়েছে আবার প্রত্যেকটি ক্ষেত্রে যতগুলি ক্ষেত্র বললাম আরো যত ক্ষেত্র আছে প্রত্যেক ক্ষেত্রে ফরজ অজেবের সাথে সাথে সন্ন্যত মুস্তাহাব আছে বাপ মায়ের কিছু খেদমত করা ফরজ কিছু খেদমত করা হচ্ছে সন্ন্যত মুস্তাহাব এইরকমই সলাৎ নামাজ কিছু ফরজ কিছু খের দান যত পারেন করেন সব হচ্ছে সুন্নত মুস্তাহ নবী সাল বড় দানশীল ছিলেন আপনিও বড় দানশীল আর এটি হচ্ছে সন্ন্যত নবী সাহেবের কানা জাহা সবচেয়ে বেশি দানশীল তিনি ছিলেন আমানু তবে যারা ইমানদার হবে এবং যারা ভালো কাজগুলি করবে যা শেষ হওয়ার নয় কাতা মানে স্টপ হয়ে যাওয়া যা শেষ হবে না অর্থাৎ অফুরন্ত তাহলে কি অর্থ করব লহুম আজরুন গরম তাদের জন্য অফুরন্ত পুরস্কার রয়েছে বা প্রতিদান রয়েছে প্রতিফল রয়েছে এখানে আমাদের তফসিল শেষ হয়ে লো আর ও